বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পিস টিভি বাংলার দর্শ সন্না অনুষ্ঠানে আমরা আল্লাহ তালার কিছু দোয়া করি সন্নাতের আলোকে নিজেদের জীবন গড়ার এই চেষ্টা আমাদের থেকে আল্লাতলা কবুল করে নিন আমাদের জীবনগুলোকে সুন্না ও শিলাই কল্যাণময় বরকতময় করে দিন দর্শক আমরা বিগত পর্বে আলোচনা করছিলাম সুন্নাতের আলোকে শ্রম ও উপার্জন শ্রম শ্রমিক উপার্জন আয় ব্যয় এগুলো আল্লাহ রসুল সাল আলীহু আসসালামের দৃষ্টিতে কেমন গুরুত্ব কতটুকু এগুলো আমরা বিগত পর্বে আলোচনা শুরু করেছিলাম দর্শক আমরা দেখেছি শ্রম শ্রমিকের কর্ম এটা একটা আবাদত এটা কোনো দুনিয়াবী জাগতিক কাজ নয় এটা কোন ঐচ্ছিক কাজ নয় এটা আল্লাহ তালা দেওয়া একটা আবাদত যে কর্মে রত থাকলে মানুষ আল্লাহ রাস্তায় জিহাদের মতোই সবাব অর্জন করতে থাকে আর এই এবাদতটি পালনের মাধ্যমে আমরা আরও অনেকগুলো এবাদত পালন করতে সক্ষম হই এগুলোর ভিতরে রয়েছে হালাল উপার্জন এটা অন্যতম ফরজ এবাদত দান করা সাদাকা করা আত্মনির্ভরতা অর্জন করা মানুষের কল্যাণে সম্পদ ব্যয় করা সমাজ দেশ জাতির কল্যাণ করা এগুলো সবই শ্রম এবং উপার্জনের মাধ্যমে আমরা করতে পারি আর এই জন্যই তো আমরা দেখেছি আল্লাহ রসুল সাল্লাহ আলি আসসালাম সচ্ছলতার জন্য দোয়া করতেন দারিদ্র থেকে আল্লাহ তালের কাছে আশ্রয় প্রার্থনা করতেন যেভাবে কুফুরি থেকে আল্লাহ তাল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন এ অর্থে রসুলল্লাহ সাল্লাহ আলী আসালামের আরও অনেক দোয়া বর্ণিত হয়েছে তিনি দোয়া করতেন আল্লাহ ইনি আউজুবিকা মিন আল ফখরি ওয়াল কিল্লাতি ওয়িল্লাহ ওয় আউজুবিকা মিন আন আজলিমা আউউলাম রসুলল্লাহ সাল আলিউলাম দোয়া করতেন আল্লাহ আমি আপনার আশ্রয় চাচ্ছি কি থেকে দারিদ্র থেকে সংকীর্ণতা অল্প কম থাকা থেকে লাঞ্চনা থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই আমি যেন জুলুম না হয় কেউ যেন আমার উপরে জুলুম না করে আমিও যেন কারো উপরে জুলুম না করি রসল্লাহ সাল্লা সালামের প্রিয়তম খাদেম আনাসিবা আলিক্লাহ তাহম তার মা উম্মু সালাইম রসল সাল্লাহ সাল্লাম মদিনায় যাওয়ার হিজরতের আগেই তিনি ইসলাম গ্রহণ করেন ভাইয়া আতে আকাবার পরে রসল্লাহ সাল আলী ওয়া সাল্লাম মদিনায় দিনের দাওয়াতের জন্য মুসাহ অমায়ের রাজে আল্লাহ তাল আনহু এবং কয়েকজন দায়ীকে পাঠান তারা মদিনাবাসীদের ভিতরে দিনের দাওয়াত দিতে থাকেন আর এই দাওয়াতে যারা ইসলাম গ্রহণ করেন রসলোল্লাহ সাল্লামের হিজরতের আগেই তাদের অন্যতম ছিলেন ওমুসালাইম রাজ্লাহ আনহা। তার স্বামী মালিক তিনি প্রচণ্ড বিরক্ত হন কষ্ট পান তুমি পিতা মাতার পিতামহের ধর্ম ত্যাগ করে এই নতুন ধর্ম গ্রহণ করেছ এটা ত্যাগ না করলে আমি তোমাকে ছেড়ে দেবো অম্মুসাল্লাইম কঠোর ছিলেন যে তাউিদের দিন আমি পেয়েছি যে সত্য আমি পেয়েছি কোনোভাবেই আমি তা ত্যাগ করব না তখন আনাসিবনে মালিক ছোটো তার কোলে এই অবস্থায় স্বামী রাগ করে তাকে ছেড়ে দিয়ে সিরিয়ায় চলে গেলেন সিরিয়াতেই তার মৃত্যু হয়ে গেল এই এতিম আনাসকে তিনি পালন করতে লাগলেন তাকে লেখা পড়া শেখালেন রসল্লা সাল্লাম যখন মদিনায় হিজরত করে পৌঁছে গেলেন তখন আনাসুবনে মালিকের বয়স প্রায় দশ বছর সেই কিশোর আনাসকে নিয়ে রসল্লাহ সাল্লাহ আসালামের কাছে হাজির হলেন অম্মু সালাইম ইয়া রসলাল্লাহ আমার ছেলে আমি তাকে লালন পালন করেছি লেখা পড়াও শিখিয়েছি আমি চাই আপনার সাহচরে থাকবে আপনার খাদেম হিসেবে সেই থেকে হজরত আনসি মালিক রাদ আল্লাহ তালা আনহু রসোল্লা সাল্লাস্লাম আফাত পর্যন্ত তার হিদমতেই ছিলেন তার খাদেম হিসেবেই ছিলেন ও মুসলাইম একদিন যে বলছেন ইয়া রসল আল্লাহ আনাস কনাস হদ আপনার খাদেম আপনার সেবক আনাস তার জন্য আপনি দোয়া করেন রসোল্লা সাল্লাসাল্লাম কি দোয়া করলেন আল্লাহ আকা ওদহ ও বারিক মা আতঈ আল্লাহ আনাসের সম্পদ বাড়িয়ে দাও বংশধর সন্তান সন্ততি বাড়িয়ে দাও আর তুমি যাই তাকে দাও সন্তান সম্পদ যত বেশিই দাও তার ভিতরে বরকত দিয়ে দাও কাজেই সন্তান সম্পদ পরিবার পরিজনের বরকত এটা ইসলামের কাম্য রসলাম উৎসাহ দিয়েছেন কিন্তু এটা কাম্য আল্লাহর জন্য আল্লাহর পথে ব্যয়ের জন্য নিজে সচ্ছল হওয়ার জন্য আত্মনির্ভরশীল হওয়ার জন্য আর এজন্যই রসল্লাহ সাল্লাম অন্য হাদিসে বলেছেন ন্যায় আলেহ নীলা আব্দ আব্দুল্লাহ সরতাল বলছেন রসুল্লাহ সালাম বললেন সৎ নিকার মানুষের জন্য হালাল সৎ সম্পদ খুবই ভালো অন্য হাদিসে রসুল্লাহ সাল্লা বলছেন লা হাসাদা ইল্লাহি ইতনাইন ঈর্ষা করা যায় ঈর্ষা অর্থ মানুষের সম্পদ নষ্ট কষ্ট পাক এইরকম পরশ্রী কাতরতা নয় মানুষ যা পেয়েছে ওই কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বাসনা এটা শুধু দুটো ক্ষেত্রে হতে পারে দুনিয়ায় অনেক বিষয় আছে একজনের খুব সুন্দর পরিবার রয়েছে একজন খুব ক্ষমতার মালিক রসল আসাল্লাম এগুলো কামনা করার অনুমতি দেননি এগুলো কোনো কাম্য বিষয় নয় এগুলো কারোর কম আছে বেশি আছে যে দুটো বিষয় নিয়ে মানুষ কামনা করতে পারে অন্যের দেখে নিজের মনে বাসনা জাগতে পারে তা তাহলে দুটো রাজুলুন আতা হুল্লাহ মালান ও সাল্লাত আল্লাহ আমাকেও দিক এটা আশা করা যায় একজন যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং সম্পদ ভালো কাজে কল্যাণ কাজে সঠিকভাবে ব্যয় করার তফিকু দিয়েছেন এই ব্যক্তি ঈর্ষার পাত্র তার মতো নিয়ামত কামনা করার মতো আর যাকে আল্লাহ এলেম দিয়েছেন হেকমাত দিয়েছেন প্রজ্ঞা দিয়েছেন এই প্রজ্ঞা দিয়ে সে নিজে কর্ম করে এবং মানুষকে শেখায় এই ব্যক্তি ঈর্ষণীয় নিয়ামতের মালিক যার মতো নিয়ামত চাওয়া যায় যেটা অন্য হাদিসের রাসল্লা সাল্লসলাম বলেছেন ইন্নামাত দুনিয়া আলে আরবাহ দুনিয়াটা হলো চারজনের জন্য রাজুলুন আতামান মানুষ তো চারজন একজনকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং সম্পদ বিষয়ে তার এলেম দিয়েছেন তাকুয়া দিয়েছেন দিন ইমান দিয়েছেন সে ব্যক্তি তার সম্পদকে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করে সম্পদের উপার্জন এবং ব্যয়ের ক্ষেত্রে সে আল্লাহ তা আলাকে ভয় করে সে জানে এই সম্পদে আল্লাহর হক আছে সম্পদ আমার না আল্লাহ দিয়েছেন আমার নিজের প্রয়োজনের বাইরে আল্লাহর জন্য ব্যয় করতে হবে মানুষকে দিতে হবে সে সচেতন সম্পদশালী ইমান তাকু সহ সে সম্পদ অর্জন করেছে এই ব্যক্তি শ্রেষ্ঠ মর্যাদায় রয়েছে ওরা চলুন আতা উল্লাহ আইলম্যান হিমাল আর এক ব্যক্তি তাকে আল্লাহ ইমান আলেম তাকুয়া দিয়েছেন কিন্তু তাকে সম্পদ দেননি তার নিয়টা খুবই দৃঢ় আল্লাহ তহ যদি আমাকে এই রকম সম্পদ দিতেন আমি ঠিকই ওর মতো মসজিদ বানাতাম মাদ্রাসা বানাতাম এতিমদের কল্যাণে ব্যয় করতাম ধর্মীয় শিক্ষা কল্যাণ নৈতিক শিক্ষায় ব্যয় করতাম হাসপাতাল মানুষের সেবার জন্য কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করতাম একজন সম্পদকে অর্জন করে তার ইমান তাকুয়া অনুযায়ী ব্যয় করে আর এক ব্যক্তি ইমান তাকুয়া এলেম আছে কিন্তু সম্পদ নেই কামনা করে যে আমার যদি এরকম সম্পদ থাকতো তাহলে আমি ঠিক এইভাবে ব্যয় করতাম আল্লাহ রসুল সালাম বলছেন বা ও আল্লাহ নিয়ে ও আজ রুহমা সা এই ব্যক্তি তার নিতের যদি বিশুদ্ধতা থাকে তাহলে সম্পদ ব্যয় করে যত স্বভাব ওই ব্যক্তি পেয়েছে প্রথম ব্যক্তি সমপরিমাণ স্বভাব এই ব্যক্তি শুধু নিয়তের কারণে পেয়ে যাবে আল্লাহ একবার দর্শক আল্লাহ তালার সাথে আমাদের লেনদেন মহামালাত ব্যবসা কত সহজ এখানে পরিমাণ কখনোই গণ্য নয় মান আপনার অন্তরের ইচ্ছা আন্তরিকতা ঐকান্তিকতা এটা দেখে আল্লাহ তালা স্বয়াব দেন আপনার অন্তরে শুধু ইচ্ছা যদি আল্লাহ তালা নিশ্চিত দেখেন যে না সত্যই নির্ভেজাল ইচ্ছা আছে সে সম্পদ পেরে আল্লাহর পথে ব্যয় করত। শুধু ওই ইচ্ছার কারণেই সে সবটা পেয়ে যাচ্ছে আরেকজন রাজুলন আতা হল আলানিমা আলিহি আরেকজনকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু তাকে ইমান তাকুয়া আইলেম আল্লাহর সন্তুষ্টি অর্জনের জ্ঞান দেননি সে সম্পদকে এলোমেলোভাবে ব্যবহার করে বলা আত্মি আল্লাহকে ভয় করে না উপার্জনেও ভয় করে না ব্যয়ও ভয় করে না উপার্জন করে যেভাবে পারে হালাল হারাম ব্যয় করে নিজের বিলাসিতাই কারুনের মতো কোরআনকারিমে আল্লাহ কারুনের গল্প আমাদের বলেছেন সম্পদ অনেক হলে কল্যাণ নয় ধ্বংসও যে হতে পারে তা বর্ণনা করেছেন আল্লাহ তালা কোরআনকারিমে না কারুনা কান আমি কমে মূসা বাগা আলিহীন وآتيناه من الكنوز ما إنما فاتحه لتنوء بالعسبة وللقوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين وابتغ فيما آتك الله الدار الآخرة ولا تنسى نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليه ولا تبغي الفساد في الأرض ان الله لا يحب المفسدين كارون كمي شامبود دي السلام شيئا موسار عليه السلام القومي رأنت ربكت সে তাদের উপরে জুলুম করে বাগাওয়াত করে বিদ্রোহ করে সীমা লঙ্ঘন করে তার এত সম্পদ ছিল যে সম্পদের কোষাগারের সিন্ধুকের চাবিগুলো বহন করার জন্য অনেক মানুষ লাগত তার সমাজের ভালো মানুষেরা তার কাছে এসে বললেন তুমি অহংকারী হো না সম্পদের অহংকারী সীমা লঙ্ঘন করো না আল্লাহ সম্পদে উল্লাসী অতি উল্লাসী অতি অহংকারী মানুষকে পছন্দ করেন না আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদকে আখেরাত অর্জনে ব্যয় করো হ্যাঁ পলাতন আসিফা কামিনাত দুনিয়া দুনিয়াতে তোমার যে প্রয়োজন তোমার সামাজিক মর্যাদার সম্মানের জন্য যেটুকু রয়েছে ব্যয় করো তুমি উপভোগ করো তবে সব কিছু উপভোগ আর নয় আখেরাত অর্জনের জন্য ব্যয় করতে থাকো ও আহসেন কামা আহসান আল্লাহ আল্লাহ তোমার প্রতি যেমন করুণা করেছে তুমিও মানুষের প্রতি ঠিক সেভাবে কল্যাণে সম্পদ ব্যয় করো আমরা তা আলোচনা করবো আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ as alaykum wa rahmatullahi wa barakatuh Al-Malik al-Qudus al-Salamu al-Mu'min l i I'm so blessed to be with them m s l i I'm so blessed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 কারণ এটা আপনার অধিকার আর আমার দায়িত্বটা বলে দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম ভারুণের কথা যার সম্পদ ছিল কিন্তু প্রকৃত জ্ঞান ছিল না তার সমাজের মানুষেরা তাকে উপদেশ দিল কিন্তু সে উপদেশ গ্রহণ করলো না সে কি বলল আলা আল্লা আলা আল্লাহ আইলিন তোমরা কি বলছো আল্লাহ আমাকে দিয়েছে মানুষের কল্যাণে ব্যয় করতে হবে আমি নিজের জ্ঞান নিজের প্রজ্ঞা দিয়ে এই সম্পদ অর্জন করেছি যেভাবে পারি অর্জন করবো যেভাবে পারি ব্যয় করব আল্লাহ তালা কারণকে ধ্বংস করে দেব আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসলাম বলছেন একজনকে আল্লাহ সম্পদ দিয়েছেন সে সম্পদে আল্লাহর হক বোঝে না সে আল্লাহকে ভয় পায় না সে সম্পদ দিয়ে মানব কল্যাণে ব্যয় করে না আত্মীয়দের স্বজনের সহযোগিতা করে না এই ব্যক্তি ওফি আখবাসিল মান সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের মানুষ আখার ওরা চলুন আঃমান আর একজন আছে তাকে আল্লাহ তালা সম্পদও দেননি তাকে কোনো জ্ঞানও দেননি জীবনের প্রকৃত জ্ঞান যে গান দিয়ে জীবনকে চেনা যায় ওই জ্ঞান দেননি এই জীবনের শেষ আছে সমাপ্তি আছে এই সম্পদ আল্লাহ দিয়েছেন আল্লাহর পথে ব্যয় করতে হবে এই জ্ঞান নেই কারণের মতো জ্ঞান আছে যে জ্ঞান তাকে বলে যে আমার যোগ্যতা আমি অর্জন করেছি সবই তো আমারও যোগ্যতা আল্লাহর আবার কি না উজবিল্লাহ একজনকে আল্লাহ জ্ঞানও দেননি সম্পদও দেননি যেহেতু জ্ঞান নেই ওই পাপাচারী স্বৈরাচারী সম্পদশালীর প্রতি সে আকৃষ্ট সে বলে আমার যদি এরকম সম্পদ হতো তাহলে আমি ওরই মতো পাঁচটা বিলাসী বাড়ি বানাতাম আমি ওরই মতো পাপাচারে লিপ্ত হতাম আমি ওর মতো বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে যেয়ে পাপে লিপ্ত হয়ে যেতাম আমি ওর মতো সিনেমা হল অথবা গানের আসর করে দিতাম সে ওই পাপ কাজগুলোর তামাননি করে ও আলানি তার নিয়তটা বড় কঠিন টাকা পেলেই সে এটা করবে রসল্লা সাল্লাম বলছেন বিজরুহমা সাবা তার নিয়ত এত কঠিন এত সত্য যদি হয়ে যায় তাহলে সেও ওর মতোই পাপি হয়ে যাবে কাজেই দর্শক সম্পদ ইসলাম উৎসাহ দিয়েছে কল্যাণের জন্য আত্মনির্ভরতার জন্য বেকারত্ব ইসলামে নিষিদ্ধ অলসতা ইসলামে নিষিদ্ধ পরনির্ভরতা ইসলামে নিষিদ্ধ তবে সম্পদ জন্য আপনার মালিক না হয়ে যায় আর এই জন্যই কেয়ামতের দিন আল্লাত বান্দাকে সম্পদ সম্পর্কে দুটো প্রশ্ন করবেন সব সম্পর্কে একটা প্রশ্ন সম্পদ সম্পর্কে দুটো প্রশ্ন অমরিহি এমের দিন বান্দার পা দুটোকে নড়তে দেওয়া হবে না কয়েকটা বিষয়ে প্রশ্ন না করে তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে ইমা মা আফনা জীবন কিভাবে ব্যয় করেছে অলসতা করে আড্ডা দিয়ে ঘুরে বেড়িয়ে নাকি আল্লাহর এবাদত করে মানুষের কল্যাণ করে ওয়ানি ইমা আবলা শুধু জীবন পুরোটা নয় জীবন সম্পর্কে প্রশ্ন হবে আবার যৌবন সম্পর্কে পৃথক প্রশ্ন হবে যৌবন কীভাবে তুমি ব্যয় করেছো ও আন মা আনফাহু তার সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে দুটো এবার কোথা থেকে আয় করেছো কোথায় ব্যয় করেছ দর্শক আর এজন্যই ইসলাম সম্পদে উৎসাহ দেয় যে আপনি সম্পদের মালিক হয়ে আল্লাহ যেখানে খরচ করলে পছন্দ করেন সেখানে খরচ করবেন কিন্তু সম্পদ যেন আপনার মালিক না হয়ে যায় সম্পদের কামনা যেন আপনাকে আল্লাহর ভয় থেকে সরিয়ে নিয়ে না যায় সম্পদের গোলাম বানিয়ে না দেয় যেটা রসুল্লাহ সাল্লাম হাদিসে আসছে আব্দুদ্দিনার ও আব্দুদ্দিরহাম আপনি টাকার গোলাম আপনি সোনা দানা সম্পদের গোলাম হয়ে গেলেন দাস হয়ে গেলেন আর এজন্যই আল্লাহ রসুল সাল্লাহ আসালাম আমাদেরকে বুঝিয়েছেন লাইসালাতিল্লা আর সম্পদের আদিক্যে সচ্চলতা হয় না ইন্নামালসি হৃদয়ের সচ্ছলতা আত্মনির্ভরতাই হল সত্যিকারের সচ্চলতা। আর এই আত্মনির্ভরতা অর্জনের জন্য দুনিয়া ছেড়ে জঙ্গলে যেতে হবে না দুনিয়াই থাকতে হবে সম্পদ অর্জন করতে হবে কিন্তু মনকে আখের আত্মুখে করতে হবে যেটা আমরা অন্য হাদিসে দেখেছি রাসল সাল আলী আসলাম বলেছেন তার চিন্তা চেতনা সব আবর্তিত হয় আমাকে আল্লাহ করলে কোন ভাবে ব্যয় করলে আমার আখেরাত সমৃদ্ধ হবে এটা নিয়েই সে চিন্তা করে আল্লাহ তাকে কয়েকটা পুরস্কার দেন যে আল্লাহ হা তার অন্তরে সচ্ছলতা দিয়ে দেন অল্প থাক বেশি থাক সে সচ্ছলতা অনুভব করে সে অভাব অনুভব করেন আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন নিশ্চয়ই ভবিষ্যতে আরো দেবেন আমি আটকা পড়বো না তার উৎকণ্ঠা থাকে না ও জামা আল্লাহ সামলাহু তার যত কাজকর্ম আছে আল্লাহ তারা সহজ করে দেন একটা ধরতে আর বেরিয়ে যায় না সবকিছু যেন সহজে হয়ে যাচ্ছে ও আতাত দুনিয়া অহিয়ারা আগে এবং সম্পদ টাকা পয়সা তার কাছে এসে যায় বাধ্য হই অমান কান দুনিয়া হাম্মাহ আর যার চিন্তা দুনিয়ামুখী শুধু পার্থিব জগৎ নিয়ে আখের কথা ভুলে গিয়েছে আল্লাহ তাকে তার নিজের কথা ভুল করে দিয়েছেন যা আল্লাহ ফক্রাহু বাইনা আই নাই আল্লা তালা তার চোখের সামনে দারিদ্র ধুলিয়ে দেন তার পিছনে কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা ব্যাংকে আছে সম্পদ আছে কিন্তু অভাব মেটে না শুধু অ আয় করবে আয় করবে কোটি টাকা রয়েছে আবার এক লাখের জন্য মানুষ খুন করতে রাজি পরের সম্পদ লুট করতে রাজি পর ফাঁকি দিতে রাজি দুর্নীতি করতে রাজি তার সামনে দারিদ্র ঝুলে আছে সম্পদ সে মনে করে রাখতে পারে না দারিদ্র তার সামনে ঝুলে রয়েছে আর এজন্যই বান্দাকে মালের মালিক হতে হবে সম্পদ যেন বান্দার মালিক না হয় আল্লাহ রসুল সাল্ল আসালাম অন্য হাদিসে বলছেন মাল মানুষ যখন সম্পদমুখী হয়ে যায় তার যদি সোনার একটা সাগর হয়ে যায় সোনার একটা প্রান্তর ভরে দেয় সে বলবে যে আল্লাহ আমার যদি আরো দুটো দিত আরো ভালো হতো সম্পদ জমা রয়েছে সব দেখতে পাচ্ছে যে সম্পদ কোনোদিন ব্যয় করতে পারবে না সম্পদ রেখে মরে যেতে হবে তারপরে কামনা যে আরো একটা হোক আর আল্লাহ রসুল সাল্লাহাম কি তামাননি করতেন লাউকান আলী মেসুল ওহদ্দিন জবালান আমি তামাননি করি আমি কামনা করি আশা করি যদি ওহৎ পাহাড়ের মতো একটা পাহাড় আল্লাহ আমাকে সোনা দিয়ে দিতেন আমি তিন দিনের ভিতরে সব মানুষের কল্যাণে ব্যয় করে ফেলতাম এটা হলো মোমেনের তামাননি সম্পদ আসবে আমি মানুষের কল্যাণে ব্যয় করব আর এই আশা কামনা বাসনা দৃঢ়নিয় থাকলে সম্পদে না থাকলেও মোমেন সব পাবে এবং তার অন্তরে বিশুদ্ধতা আসবে সচ্ছলতার অনুভূতি আসবে কাজেই আল্লাহ রসুল সাল আলী আসসালাম বলছেন মান আসবাহা মানপি জসাদিহিমি সিরবিহি ওয়াইন্দাহি যদি কোনো ব্যক্তির আল্লাহতালা সুস্থ রাখেন তার পরিবার নিয়ে নিরাপদে আছে এবং তার অন্তত সেই দিনের চলার মতো সম্পদ আছে কারো কাছে মুখাপেক্ষি হতে হচ্ছে না তাহলে তো দুনিয়ার সবিসে পেয়ে গেল আগামী দিনের টেনশনে উৎকণ্ঠায় বর্তমানকে কষ্টকর করা এটা মুমিনের কাজ নয় বরং অতীতের কষ্ট ভুলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহ কষ্টের ভিতর দিয়ে তুমি আমাকে এই বর্তমানের ভালো অবস্থায় এনেছো ভবিষ্যতের চিন্তা আল্লাহ তালার উপরে ছেড়ে দেওয়া বর্তমানের নিয়ামতকে নিয়ে সুক্রিয়া করে উপভোগ করা এটাই তোমার কাজ এটার ভিতরে কানাৎ রয়েছে আল্লাহ যেটা দিয়েছেন সেটাতে পরিতুষ্টি রয়েছে আর এর মাধ্যমেই তো সচ্ছলতা আসে হৃদয়ের সচ্ছলতা দর্শক আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম যে প্রয়োজনে সম্পদ ব্যয় করতে বলেছেন তার অন্যতম হলো দান করা তা সাধ্য সম্পদ উপার্জন করা পরিশ্রম করা শ্রমিকের কাজ করা এবাদত কিছু না করলেও এটা একটা আবাদত আর এই এবাদতের মাধ্যমে আমরা বড় বড় দুটো এবাদত অর্জন করি যেটা আমরা জানলাম একটা হলো হালাল উপার্জন করি এটা বড় এবাদত আর আত্মনির্ভরতা সচ্ছলতা অর্জন করি এটা একটা আবাদত অন্য এবাদত যেটা সম্পদের মাধ্যমে আমরা পালন করি সেটা হলো দাস ব্যয় করা আল্লাহর পথে আল্লাহর পথে ব্যয় আমরা অনেক সময় বুঝতে পারি না মনে করি যে নিজে যেটা খেলাম ওটা আল্লাহর পথে নয় পরিবারকে যেটা দিলাম সেটা আল্লাহর পথে নয় বরং আমরা অন্যান্য যেটা দরিদ্রদের দিলাম ওটাই বোধাই শুধু আল্লাহর পথে রসুল্লাহ সাল আলী আসসালাম সেটা বলেননি সবই আল্লাহর পথে আল্লাহ রসুল সাল্লাহআলি আসসালাম দান সাদাকার চেতনাকে আরও বিস্তৃত করেছেন রসুলাম দিনারুন আল আহম আজর দিনারুন আলা আল্লাহ রসুল সালাম বলছেন তুমি একটা স্বর্ণ একটা টাকা ব্যয় করেছো আল্লাহর পথে জেহাদের রাস্তায় আল্লাহর দিনের কল্যাণে দিনই দাওয়াতে দিনের এলেমে এটা এক টাকা আর হলো তুমি ব্যয় করেছ একটা কৃতদাসকে মুক্ত করতে অথবা দরিদ্রকে দারিদ্র মুক্ত হতে ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হতে এই জাতীয় কাজে আর একটা দিন তুমি ব্যয় করেছো দরিদ্রকে দান করেছো তার অভাব মিটিয়েছো। আর একটা দিন তুমি ব্যয় করেছো তোমার পরিবারের জন্য স্ত্রী শাড়ি কিনতে খাদ্য কিনতে সন্তানদের জন্য সবগুলোই আল্লাহর পথে তবে সবচেয়ে বেশি সবাব হবে আজমুহা আজরান সবচেয়ে বেশি বড়ো স্বভাব হবে যে দিনারটা যে টাকাটা তুমি ব্যয় করেছো তোমার পরিবারের সদস্যদের জন্য দর্শক এ বিষয়ে আরও অনেক কথা রয়েছে আমরা আল্লাহ তালা তৌফিক দিলে পরবর্তী পর্বে তা জানব ততদিন আল্লাহ তালা আমাদের ভালো রাখুন এই দোয়া করে শেষ করছে আজকের পর্ব ওসল আল্লাহ আলা মোহাম্মদ আজমাইন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ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 कुरान भलो भाव बुझ्वार की ज्ञान रखा जरूरी জানতে হলে দেখুন ইসলামী প্রতি want to know more join us for stories of the prophet nobider kahini proti robibar